সালাড দিন আগেকার কথা একজন শিকারী ছিল সে খুব হাসিখুশি প্রকৃতির মানুষ ছিল একদিন শিকারে বেরিয়ে রাস্তায় একজন বৃদ্ধার সাথে তার দেখা হলো বৃদ্ধা তাকে জিজ্ঞেস করলো। थामलोन तुम्हें खुद ही दयालु मानुष तीन तुम्हें कि আরো কিছুটা এগিয়ে গেলে দেখবে পাখিদের মাঝখানে তীর মেরে তোমাকে ওদের ওই আলখাল্লাটা নিয়ে নিতে হবে আর সঙ্গে একটা পাখির পালক ও যতদিন এটা তোমার সঙ্গে থাকবে রোজ সকালে একটা সোনা পাবে नेक धन्य आपके जदी एटा सत्य घटे ताूब भलोबे और अभी चिरदिन आपनारती कृतज्ञ थकब एर पर शिकारी फिर आलखल्लाटा देवाले झुलिए रखल और जमार पकेटे पालक रेखे घुमे पड़ल पर सकाल शिकारी घुमथ उठल उठे बालिश नीचे देखे सोना टुकड़ो रखा रही शिकारी खुबी खुशी हुए पालकटा निजे का रेखे दिल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 সে একের পর এক জঙ্গল পাহাড় পর্বত নদী শহর এইসব আর সঙ্গে রয়েছে তার শিকারী কেন। এইভাবে একদিন সে একটা সুন্দর দুর্গের সামনে পৌঁছল যেখানে সে অতিব সুন্দরী এক যুবতী আর একজন বৃদ্ধাকে দেখতে পেল ওই যুবকটিকে দেখতে পাচ্ছ খুবই আনি আমি এখান দিয়েই যাচ্ছিলাম খুব ক্লান্ত লাগছে তাই আমি ভাবছিলাম যদি কটা দিন এই দুর্গে বিশ্রাম নেওয়া যায় যা টাকা লাগে আমি দিতে রাজি আছি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 তখন ওই ফায়ার প্লেসের পাশে থাকা সুন্দরী মহিলাটিকে আমি যা বলছি তাই করো এক্ষুনি যাও এখান থেকে আর কি আলখাল্লাটা নিয়ে এসো ওটা আমার চাই কি হলো প্রিয়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 আমি এখান থেকে পালাতে পারি হয়তো সেই দুর্গটাও আবার খুঁজে পেয়ে যাব আর এইভাবে মেঘ এসে ওকে বহু দূর ভাসিয়ে নিয়ে গেল আরেক ঘন জঙ্গলের মধ্যে নামিয়ে দিল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 আরেক ধরনের খেলো এগুলোই হলো আমার অস্ত্র এগুলো দিয়ে ওদের সম্পদ উদ্ধার করব কি এক রাত বিশ্রাম করতে চাই সত্যি রাজ্যের সেরা স্যালাড একবার আমাকে চা তো দেখি নিশ্চয়ই চা খাবো ছাগল একটা জাতাকলের মালিককে দিয়ে বলল বুড়ো ছাগলটাকে দিনে তিনবার সবজির কোসা আর একবার খড় খাওয়াতে আর ছোট ছাগলটাকে তিনবার খড় আর একবার সবজির খোসা খাওয়াতে আমাকে ক্ষমা করে দাও আমি তোমার সাথে সত্যি খুব অন্যায় করেছি কিন্তু এগুলো আমি ইচ্ছে করে করে নিগো ডাইনিকে আমি থামাতে পারিনি গো তোমাকে আমি ক্ষমা করলাম কেননা আমি তোমাকে বিশ্বাস করি আর তোমাকে ভালোবাসি আর এইভাবে সুখে শান্তিতে তাদের দিন কাটতে লাগলো